কুম আরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আজকের পর্বেও উত্তম চরিত্রের বাকি অংশ আলোচনা করতে চলেছি নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং নেব মোহাম্মদ সোল্লা আলী ওয়া যে চরিত্র সে চরিত্রগুলো বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে হাদিসের মাধ্যমে নবী মোহাম্মদ আলি ওসাল্লাম উত্তম চরিত্রের নমুনা রেখেছেন যে একজন মানুষ একজন মিন একজন মুসলিম সর্বক্ষেত্রে উত্তম চরিত্রের অধিকারী হবে শুধু ইবাদাতের ক্ষেত্রে সেটি নয় বরং এমন কাজ এমন কর্ম যা মমিনারা করে থাকে এবং সেই কাজগুলিকে তুচ্ছ হিসেবে দেখে যদি সে তার নিয়তের পরিবর্তন ঘটায় তাহলে সেটিও উত্তম চরিত্রের একটি আমল হতে পারে যার মাধ্যমে সে সোয়াব দিতে পারে নবী মোহামসল্লাহ আলী হাসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন আবু আবুারি রাহু তিনি বলেন নবী মহম সাল আলী করেছেন তারপর সদাকা তোমার ভাইয়ের সাথে হাসসজ্জল মুখে সাক্ষাৎ করাটি তার মাধ্যমে মাহরবুল্লা আলামিন সদাকা দেন অর্থাৎ সোয়াব দান করেন অনুরূপভাবে নবী মোহামদাল আলী আসসালাম বলেন ওয়া আমিল আরুফ ওয়া নাহ আনিল মুর সদাকা সৎকাজের আদেশ প্রদান করা যেটি মুমিনদের কাজ সর্বদাই তারা নিজের জন্য যেটি ভালো মনে করে অন্য ভাইয়ের জন্যও সেটি সে ভালো মনে করে এবং সে ভালো সম্পর্কে তার ভাইকে তথ্য দেয় তার মাঝে যদি অন্যায়গুলি থেকে থাকে তাহলে সেগুলোকে দূর করার চেষ্টা করে এই জন্য নবী সাল আলহিসাল্লাম বলেন আদিন দিন আর দিনের ভিত্তি হল নসিহতের উপর যে একজন মানুষ একজন আর এক ভাইকে সে নসিহত পেশ করবে সে তাকে উপদেশ দিবে তাকে ভালো পথ দেখাবে অন্যায় থেকে থেকে বারণ করবে তাকে সংশোধন করবে এটি মুমিনের কাজ এবং একজন আদর্শবানের কাজ যার মাঝে এই গুনগুলি থাকবে নেবী সাল আলী ও সাল্লাম বলেছেন সেই হলো আসলে প্রকৃত প্রকৃতপক্ষে মানব মেন এবং একজন আদর্শবান উত্তম গুণের অধিকারী নেবি বলেন ফি ইর সায় রাজার সদাকা যে একজন মানুষকে পথ দেখিয়ে দেওয়া পথের অনুসন্ধান দেওয়া এটি একটি সাধারণ কাজ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে হয়ে থাকে অনেক সময় এই সাধারণ কাজটি যদি কোনো মেন করে উত্তম আদর্শবান করে তাহলে তার মাঝে নিয়তের পরিবর্তন ঘটবে এবং সুন্দরভাবে তাকে পথ নিদর্শন পদের দিশা তাকে দিবে তাকে পথ দেখিয়ে দিবে যার মাধ্যমে সে মহানডুল্লা আলমিনের কাছে সব পেতে পারে নবী সাল্লু আলীহাসাল্লাম বলেছেন যে পথভ্রষ্ট যে পথ খুঁজে পায়নি তাকে পথ দেখিয়ে দেওয়াটিও সেটি হল সাদাখা সেটি হল সবের কাজ অনুরূপভাবে নবী সাল আলীহাসাল্লাম ওই অন্ধ সম্পর্কে कमेर सुदृष्ट देखा सहयोग गलही तर मध्यमे सबदान सल अल्लम वोर रज रसर लक অথবা তার দৃষ্টিশক্তি কম তাকে সুদৃষ্টিতে দেখা তাকে সহযোগিতা করা তার মাধ্যমে মহান রব্লা আলমিন তাকে দান করে থাকেন অনুরূপভাবে ওয়া ইমা তাজ ইরশাদ করেন যে মানুষকে কষ্টদায়ক কিছু জিনিস যেগুলো আমরা সাধারণ চোখে দেখি একজন আদর্শ বোনের মাঝে এই দিকগুলি পাওয়া যাবে অনেক সময় পথে চলতে কখনো কাটা পড়ে থাকে কখনো ওই লোহা পড়ে থাকে কখনো ময়লা পড়ে থাকে সেই ময়লাগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলা যেটি সহজ কাজ যার মাধ্যমে একজন আদর্শবানের মাঝে এ আদর্শ ফুটে উঠবে তাহলে আদর্শবান মানুষ তার মাঝে সর্বক্ষেত্রে আদর্শের ছাপ থাকবে উত্তম গুণ পরিলক্ষিত হবে যে সে রাস্তার ক্ষেত্রে নবী মোহামদাল আলী হাসালাম বলেন যে রাস্তা থেকে ওই পাথরটি উঠিয়ে ফেলা পাথরকে সরিয়ে ফেলা যার মাধ্যমে মেন ভাই অথবা কাটা কাটা পড়েছিল সেগুলোকে সেখান থেকে দূর করে ফেলা সেখান থেকে সরিয়ে ফেলা অনুরূপভাবে হাড্ডি যার মাধ্যমে মেন কষ্ট মানুষেরা কষ্ট সেগুলোকে দূরে ফেলে দেওয়া নেবি মোহাম্মদ আলী আসসালাম বলেছেন যে এটি হলো সদাকা এটি হলো সোয়াবের কাজ अनुरूपी सल अलहीसलम एम कि मानुष एक जो मानस के सहयोगित कर तरह पानी देवर फयोन छ पानी प्रयोजन बोध कर शुद्ध सहयोगी करा नहअली सदा जे तर पत्र से पत्र खाली कर दिए देवा তাকে একটু সহযোগিতা করা এর মাধ্যমে তাকে মহান্নবুল্লা আলমিন সোয়াব দান করে থাকেন সুপ্রিয় দর্শক তাহলে আজকে আমাদের এই উত্তম চরিত্রের যে গুণগুলি যার মাধ্যমে ব্যক্তিকে উত্তম চরিত্রবান বলা যেতে পারে সেই গুণগুলিকে কোরআন এবং হাদিস থেকে সে বের করবে এবং তার নিজের মাঝে সে প্রয়োগ করে চলবে আমরা বেশ কিছু গুণ আলোচনা করেছি যেই গুণগুলির মাধ্যমে তাকে বলা যেতে পারে উত্তম আদর্শবান উত্তম চরিত্রের অধিকারী সুপ্রিয় দর্শক এখন আমরা বলবো যে এমন কি পথ এমন কি কর্ম যার মাধ্যমে উত্তম চরিত্রবান হওয়া যেতে পারে আর এই কাজগুলি বা মাধ্যমগুলি শুধু কিন্তু অনেক আমরা হাতে গুনে দুই একটি বলতে পারি দু চার পাঁচটি বলতে পারি কিন্তু সবগুলো কে বলা যাবে না কারণ নবী ম সাল্লি ওয়াশালামের চরিত্র কেমন ছিল আমরা ভালো করে শুনেছি যে নেবী মহাল্লাম তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আর উত্তম চরিত্র নবীর চরিত্র ছিল কোরআন তারপরে কোরআন আলোচনা করতে হবে নবী মোল্লাহ আলিহাসাল্লাম যে উত্তম চরিত্রের দৃষ্টান্ত রেখে গেলেন সোন সে সন্ন্যদ নিয়ে আলোচনা করতে হবে তাহলে যথেষ্ট হতে পারে আমরা সংক্ষেপে কয়েকটি মাত্র পয়েন্ট বলবো যে পয়েন্টের মাধ্যমে একজন মানুষ সে উত্তম চরিত্রবান হতে পারে আর এই ক্ষেত্রটি বলা যেতে পারে যে এটি ব্যক্তির সাথে সম্পর্ক যে ব্যক্তি এই গুণের অধিকারী হতে চলেছেন যে এই গুণকে পছন্দ করে নিয়েছেন যে আমাকে উত্তম মানুষ হতে হবে আমাকে উত্তম মেন হতে হবে সেই ক্ষেত্রে সে প্রাধান্য দিবে যে কি পদ্ধতিতে এই গুণকে অর্জন করতে হয় কারণ আমরা ভালো করে তো জানি যে দুনিয়াতে এমন কিছু কর্ম অটোমেটিক হয়ে যায় না সেটি অর্জন করার ফলে তাকে অনেক প্রচেষ্টা চালাতে হয় অনেক প্রচেষ্টা চালাতে হয় আপনি একজন ইঞ্জিনিয়ার হতে চলেছেন ইঞ্জিনিয়ার হতে হলে তার যে মাধ্যমগুলো আছে অবশ্যই তাকে মাধ্যমগুলো গ্রহণ করতে হবে এর ফলে তাকে ইঞ্জিনিয়ার বলা যেতে পারে যদি মাধ্যম না গ্রহণ করেই একটি শুধু সার্টিফিকেট দিয়ে দেয় অথবা সে নিজে দাবি করে নয় আমি ইঞ্জিনিয়ার ব্যক্তি উত্তম চরিত্রবান হতে পারে সে মাধ্যম হলো দুয়া আল্লাহ আকবর আপনি কল্পনা করতে পারবেন না মমিন যারা তার রবের সাথে তার কানেকশন আছে হট কানেকশন আছে রবের সাথে সময় যোগাযোগ করে সে নামাজ পড়ে আর যোগাযোগের অর্থ এই নয় যে তার সাথে রব কথা বলবেন। তার সাথে আদান প্রদান হবে আদান প্রদান হয় যে আদান প্রদানকে দিয়েছে ফাতিহা সম্পর্কে বলেছেন যে এই সুরা ফাতিহা যখন বান্দাব নামাজে পড়ে তখন আল্লাহ তালা তার সাথে কথা বলেন যখন সে বলে আলহামদুলিল্লাহ রবিল্লা আলামিন মহান রবাম এই কথার এই আয়াতের বলেন আবারও বলেন্দা আমার আরো গুন গান প্রকাশ করল সুপ্রিয় দর্শক তাহলে এগুলো কিন্তু আপনার কামনার মাধ্যমে আর যেহেতু দুয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম যেটি মোমেনেরা কখনোই ভুলতে পারে না বলেছেন যে দোয়া প্রার্থনা করবে আল্লাহকে মূলত সে একটি ইবাদাত করল এই জন্য থেকে আমরা সরে পড়তে পারি না রবের কাছে প্রার্থনা করা থেকে আমরা দূরে সরে যেতে পারি না যারা দূরে সরে যান মূলত তারা সেটি উপার্জন করতে পারবেন না কারণ এটি হলো মাধ্যম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম মহান করেন যে যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করে তখন আপনি শুধু একথা বলেন আমি তো তাদের নিকটেই আছি মহানবুল্লাহ আলমিন তার জ্ঞান দিয়ে তাদের সাথে আছেন তার শক্তি দিয়ে তাদের সাথে আছেন তার কন্ট্রোলিং পাওয়ার দিয়ে তাদের সাথে আছেন মহানবুল্লা কন্ট্রোল করতে পারেন তিনি কিছু দেখেন সব কিছু শুনেন অনেক সময় যদিও আমাদের সমাজে এক শ্রেণীর কিছু মানুষ আছে কিছু মানুষ আছে যারা তার রবকে না চিনতে পেরে অনেক সে ভুল করে এবং অন্যায় কথা বলে বসে এবং এত বড় অন্যায় যে সেটিকে মাপতে পারেনি সে এই ধরনের কথা বলে যে আল্লাহকে তো আমি অনেক ডেকেছি আল্লাহকে অনেক আমি বলেছি কিন্তু কিন্তু আমার হাতকে তিনি দেখেননি সকলের হাত কে দেখলেন। সকলের দাবি যে তাদের চাওয়া ছিল সে চাওয়াকে তিনি পূর্ণ করলেন কিন্তু আমার হাতকে দেখলেন না না ওজুবিল্লাহামিন এই ধরনের কথা কখনো মেন বলতে পারে না কখনো মুসলিম বলতে পারে না এজন্য জন্য সর্ব উৎকৃষ্ট মাধ্যম হলো দোয়া করা আল্লাহ তালা তার এই দোয়াকে তিনি গ্রহণ করেন ডাকেন যখনই ডাক হয় সাথে সাথে মোহামরবুল্লা আলমিন সেটিকে গ্রহণ করেন হতে পারে যে আপনি যে জিনিসটি চেয়েছেন সেটি আপনাকে দেওয়া হয়নি হ্যাঁ দোয়ার যে প্রতিদান দোয়ার যে ফল দোয়ার যে লাভজনক অংশ এটি মহানবুল্লাহ আলমিন তিন ভাবে দিয়ে থাকেন বান্দা যেটি চায় সেটি তাকে দান করা হয় সেটি সহজে সে পেয়ে যায় যে চেয়েছিল মহানবুল্লাহ আলমিন তাকে দান করেছেন দ্বিতীয়তে তো এমনও তো হয় নবী সাল আলিয়া বলছেন নই আল্লাহ তাদের কাছে যেটি চাওয়া হয়েছে সেটি না দিয়ে তার চেয়ে উত্তম কিছু দিয়েছেন যেটি তার জন্য তিনিল্যবান তাকে জান্নাত দান করবেন জান্নাতি প্রতিদান দান করবেন এই প্রথম মাধ্যম সেটি হলো দোয়া সুপ্রিয় দর্শক এখন আমাদের বিরতি হবে ইনশাল বিরতির পরে আমাদের বাকি যে মাধ্যমগুলো যার মাধ্যমে আমরা উৎকৃষ্ট মানব হতে পারবো সেই দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলেন দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে বাংলাদেশে পিস টিভি বাংলায় মুসলিম নিরাপদ থাকে আর মহাজের ওই ব্যক্তি আল্লাহ যার নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে সে প্রথম খণ্ড ইমান অধ্যায়ে অনুচ্ছেদ চার পনেরো আল্লাহ রানিস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 দর্শক বিরতির উপরে আবারও আমরা আলোচনা করতে চলেছি এবং এই উত্তম চরিত্র যে মাধ্যমে আমরা অর্জন করতে পারি সে মাধ্যমে আমাদের কথা চলছিল এবং আমরা বলেছি প্রথম যে মাধ্যম সেটি হচ্ছে দোয়া করা এরপরে বলা যেতে পারে যে মহান্নবুল্লা আলামিন তার বান্দাকে তিনি প্রতিদান দিয়ে থাকেন যে ব্যক্তি এই গুণে গুণান্বিত হন তাকে মহান্নবুল্লা আলামিন প্রতিদান দিয়ে থাকেন সে প্রতিদানকে যখন সে ব্যক্তি স্মরণ করবে যে ভালোর দিকগুলো স্মরণ করবে যে নয় আমার প্রয়োজন আছে স্বভাবের আমার প্রয়োজন আছে জান্নাতের তখন তার মাঝে কিছুটা পরিবর্তন আসবে সে এই মাধ্যমেও সে তার নিজস্ব যে দিকগুলি যে অন্যায়গুলি সেগুলোকে বর্জন করে সে সঠিক পদ গ্রহণ করতে পারে অনুরূপভাবে বলা যেতে পারে ভালো মানুষের সঙ্গ দেওয়া সাথে সাথে খারাপ মানুষের সঙ্গ বর্জন করা আজকের সমাজে আমরা যেহেতু মানুষ এবং মানুষের একটি গুণ হলো যে থাকে না? তার সঙ্গ হয় আর এই সঙ্গটি আমাদের অনেক ক্ষেত্রে কাজ করে এমন এমনকি নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম খারাপ মানুষের সাথে সঙ্গ দেওয়া এবং ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়ার তিনি উদাহরণ পেশ করেছেন যে ভালো মানুষের সাথে উদাহরণ হলো ওই আতর বিক্রেতার কেউ যদি ভালো মানুষের সাথে সঙ্গ দেয় তাহলে তার কাছ থেকে ভালো যে গুণগুলি যে আদর্শ সে আদর্শ তার কাছে অটোমেটিকলি চলে আসবে সাল্লি সাল্লাম বলেছেন যে ওই আতর বিক্রেতা হয় সে তার কাছ থেকে কিনে নিবে কিছু ক্রয় করবে তার দোকানে সেখান থেকে সুগন্ধি পাবে অথবা সে তাকে একটু লাগিয়ে দিবে সেখান থেকে সে সুগ্রহান পাবে অথবা সেখানে যাওয়ার ফলে সে সুগ্রহান পেয়ে যাবে একজন আদর্শবান মানুষ যখন তার সাথে আমি সঙ্গ দিয়েছি তার দেখা দেখাদিখি কিছু আমি শিখে ফেলেছি যখন সে ঘর থেকে বের হচ্ছে সে দোয়া বলে বের হচ্ছে আমার যে ব্রেন সে ব্রেনে আমি ক্যাচ করে ফেললাম যে তিনি এই কথা বললেন যখন খেতে বসলেন তখন তিনি বললেন আমার কানে আমি তার দেখা দেখি কিছু শিখে ফেলেছি এবং অটোমেটিকভাবে চলে আসে অনুরূপ ভাবে উল্টো দিকে উল্টো নবীম সাল্লি ওসাল্লাম যে জালিস খারাপ মানুষের সাথে সঙ্গ দেওয়া এটি কিন্তু অত্যন্ত একটি খারাপ দিক এই দিককে আপনাকেও নির্বাচন করতে হবে যেহেতু আপনার এই চলার পথে আপনার কোনো সঙ্গী আছে আপনার কোনো সাথী আছে আপনার বন্ধু আছে তাদের সাথে আপনি চলাফেরার ক্ষেত্রে আপনাকে নির্বাচন করতে হবে যে আমার যে বন্ধু সেটিকে আসলে সৎ সে কি আসলে আদর্শবান মানুষ যদি আদর্শ মানুষ না হয় তাহলে আপনাকে বর্জন করতে হবে আপনাকে বর্জন করার অর্থ এই বলছি না যে তাকে আপনি কেক মেরে তাকে বিদায় করে ফেলবেন নয় আপনি তার কাছে এমনভাবে বিদায় গ্রহণ করুন এমনভাবে তার সাথে চলুন সে বুঝতে পেরেছে যে নয় আমার অন্যায় ফলে সে সরে পড়েছে হতে পারে আল্লা নবী উদাহরণ দিয়েছেন যে তার দোকানে গুলো অন্তত দুর্গন্ধগুলো তো পাবে অথবা কাপড় পুড়ে যাবে ইত্যাদি ব্যাপারগুলো অটোমেটিকভাবে চলে আসবে অনুরূপভাবে খারাপ মানুষের কাছে গেলে সে যেহেতু একজন মানুষের একই সাথে অনেকগুলো দিক কাজ করে আপনার দৃষ্টি কাজ করে আপনার শ্রবণ শক্তি কান সে কান কাজ করে আপনার যে দেহর মাঝে অন্তর রয়েছে সে অন্তরটি অটোমেটিকভাবে কাজ করে যে আপনি যখন তাকে ফলো করেন সে ফলোর মুহূর্তে অটোমেটিকভাবে সে দিকগুলি চলে আসে অতএব আপনাকে বন্ধু নির্বাচন করতে হবে একজন ভালো মানুষ যার মাধ্যমে আপনি আদর্শবান মানুষ হতে পারবেন উত্তম চরিত্রবান হতে পারবেন সুপ্রিয় দর্শক এজন্য। আমাদের মাধ্যমগুলো অবশ্যই ফলো করতে হবে এরপরে একটি দিক আছে সেটি হলো আমার কন্ট্রোলিং যে পাওয়ার এটি কিন্তু আমার কাছে আছে আমি কন্ট্রোলিং পাওয়ার বলতে আমাদের দৈনন্দিন যে হিসাব নিকাশের যে অঙ্কটা কষি আমরা সেই অঙ্কটা কিন্তু আমার কাছে আছে আপনি যখন বিছানায় যান তখন কিন্তু অ্যালোমেলো অনেক কিছুই আপনার কাছে আসে উমর তখন তিনি বলেছেন হাসিবু সিবু আং ফুসাকুম কবলান্তু হাবু তোমাদের হিসাব গ্রহণের আগেই তোমরা হিসাব করে নাও তাহলে সঠিক হয়ে যাবে কারণ আমাদের দৈনন্দিন জীবনে হিসাব করতে হবে আমার নিজের যে নই আমি কোন পথে ব্যয় করি কোন পথে আমি ইনকাম করি কিভাবে আমি চলি কোন পথে আমি চলি ইত্যাদি সবগুলো যখন একজন মানুষ হিসাব করে যে আসলে কি আমি উত্তম চরিত্রবান যদি আমি উত্তম চরিত্রবান না হই তাহলে আমার মাঝে ত্রুটির দিকগ্রহ কি আমি মিথ্যা বলি হ্যাঁ এটি একটি ত্রুটি এবং এটি একটি বড় ধরনের ত্রুটি এর মাধ্যমে একজন আদর্শবান মানুষ হতে পারে না একজন আদর্শবান মেন হতে পারে না সে মিথ্যে বলবে না সে ধোকা দেয় হ্যাঁ ধোকা দেওয়া যাবে না এটি ইসলাম আমাদেরকে শিখায়নি কারণ উত্তম আদর্শ হল নবী সাল আলিয়া তিনি কখনো ধোকা দেননি আপনার নিজকে নিয়ে আলোচনা করতে হবে মহাসভা করতে হবে যার মাধ্যমে আপনি একজন আদর্শবান মানুষ হতে পারবেন উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন অনুরূপভাবে নসিহত গ্রহণ করা কিছু আগেই আমরা হাদিস বলেছি নবী সাল্লু আলিয়া বলেছেন যে ইসলাম এই দিন ইসলাম এর ভিত্তি যেটি ছিল নসিহতের উপরে আপনি একজন ভালো মানুষকে বলুন ভাইয়া কিভাবে আমি আদর্শবান মানুষ হতে পারি সুন্দর একজন যদি আপনি জিজ্ঞেস করেন যে আমাকে একটু নসিহত করুন নসিহত চাওয়াটি কিন্তু একটু ভালো দিক যদিও আমাদের সমাজে আমরা সেটিকে মানিয়ে নিতে পারিনি এই জন্য কেউ কাউকে যদি নসিহত করে তাহলে সে রেগে যায় আহ ভাই আমি এই অন্যায় করি আপনি এই ধরনের কথা বলেন কারো আমি অন্যায় করতে পারি সেটি আমার সাথে এটি একটি ব্যাপক জিনিসের নাম নবী সাল আলাই জীবনে অসংখ্য ঘটনা ঘটে গেল তিনি একজন আদর্শবান মানুষ ছিলেন যখন তার সাথীর ক্ষেত্রে আদর্শ মানুষ ছিলেন তিনি তার শত্রুর ক্ষেত্রে শত্রুর ক্ষেত্রে আদর্শবান হওয়ার নীতিমালাও কিন্তু আছে যে আপনাকে তার সাথে আদর্শ মানে যেহেতু আপনি উত্তম মানুষ এই উত্তম দিক আপনাকে দেখাতে হবে তার মধ্যে বলা যেতে পারে ঝগড়ার মুহুর্তে গালিগালাজ না দেওয়া জোরপূর্বক ব্যবহার না করা সে যে কথা বলেছে সে কথার প্রতিউত্তরে মানে যে গালি দিয়েছে সে গালি দেওয়ার প্রতিউত্তরে আপনি সে ধরনের গালি ব্যবহার করতে পারেন না কারণ আপনার নীতিমালা হল আপনি একজন আদর্শ মানুষ এবং আদর্শ মানুষ আপনি সর্ব উত্তম আদর্শবান আপনি মানুষকে নেবী মোহাম্মদ করেন এই উত্তম আদর্শ পাওয়া যেতে পারে আলমিনের উনসত্তর নামা আয়াতের সাদ করেন যে যারা প্রচেষ্টা চালায়। আপনি উত্তম আদর্শবান হবেন ক্ষেত্রে আপনার চেষ্টা নাই আপনার তদ্বির নাই আপনার শিক্ষা নাই আপনার গবেষণা নাই আপনার পথ নাই আপনি সঠিক পথের মানে উত্তম আদর্শবান হবেন এডি কিন্তু কখনো হতে পারে না তাহলে আমরা উত্তম চরিত্রবান কি কি মাধ্যমে হতে পারে আমরা বেশ কিছু আলোচনা করেছি যেগুলো গুরুত্বপূর্ণ সেদিকগুলো আমাদের আলোচনা হয়েছে এখন আমরা আলোচনা করতে পারি তার ফুজিলত তার গুনাগুণ যা মহান্নবুল্লা আলমিন তাকে ফুজিলত দান করবেন সোয়াব দান করবেন দুনিয়া এবং আখেরাতে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আমাদের বাকি পর্বগুলোতে সোয়াব যে ফজিলত আছে সেই ফজিলত নিয়ে আমরা কথা বলব একটি শুধুমাত্র আমরা কেন উত্তম চরিত্রবান হব। এই কথার উত্তর দিয়ে আজকে আমরা শেষ করব সেটি হচ্ছে এই জন্য যে আমরা নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে মডেল হিসেবে দেখেছি আর তাকে অনুসরণ করতে যেয়েই আমাদেরকে গ্রহণ করতে হবে আর এর ফল হল যে আমরা যদি আল্লাহ নবীকে ফলো করি তাহলে মহামরবুল্লা আলমিনের ভালোবাসা পেতে পারি মহানবুল্লাহ সেজন্যদাল আলী আসালামকে ফলো করে তার অনুসরণ করে তার অনুসরণের মাধ্যমে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাদের যত গোনা পাপ রাশি সবগুলোকে তিনি মুছে যার মাঝে নাই সেই শ্রেষ্ঠ মানব এই জন্য প্রকৃতপক্ষে মেন তারা সর্বদাই পাপ থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে উত্তম চরিত্রবান হতফিক দান করুন আল্লাহ দেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি হয়েছে সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন इसलमी प्रशिक्षण प्रति बुधवार रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगशे पीस टी बांगल् আলোক আল্লাহাদের জন্য কোন ধর্মকে মর্যাদা দেয়নি বিন ইউসুফ ডক্টর হাফিজ হোসেন। मान दिए चलें आलम संसर्गे প্রতি বুধবার রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সলিউশন ও প্রবলেম হ্যাভ ও হেল্প বিউটি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 देख अर्धांगिनी नांगी प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल्